উম্মু সাল্লামাহা রদ্দিল তাল্লাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লু আলি সাল্লাম এর সঙ্গে একই চাদরের নিচে শাহিত অবস্থায় আমার হায়েজ দেখা দিল তখন আমি চুপিসারে বেরিয়ে এসে হায়েজের কাপড় পরে নিলাম আল্লাহর রসুল সাল্লাহু আলিয়া আমাকে বললেন তোমার কি হায়স শুরু হয়েছে আমি বললাম হ্যাঁ তখন তিনি আমাকে ডেকে নিয়ে তার চাদরের নিচে স্থান দিলেন বর্ণনাকারী জনাব রহমাতুল আলহে বলেন আমাকে উমু সাল্লামাহ রদুলিল্লাহ আনহা এও বলেছেন যে নবী সাল্লা আলাই সাল্লাম রোজা রাখা অবস্থায় তাকে চুমু খেতেন উমের সাল্লামাহ ওয়াদিলতাল আলহা আরও বলেন আমি ও নবী সাল্লু আলাইসাল্লাম একই পাত্র হতে পানি নিয়ে জানাবাতের গোসল করতাম